াহ আলমিনিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল আমরা পূর্বের আলোচনায় একটি হাদিস সম্পর্কে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম হাকিম এ বিন হেজাম রাজি আলা আনহর হাদিস তার মর্ম কথা হচ্ছে তিনি রাসেল উল্লাহালের কাছে বাড়িতে মাল থেকে কিছু দেওয়ার জন্য দরখাস্ত করলেন তিনি দিয়েছিলেন আবার চাইলেন আবার দিলেন আবার চাইলেন আবার দিলেন এরপরে রসুরুল্লাহ সাল্লাম বললেন হাকিম এই মাল খুব আকর্ষণীয় সবুজ সামল মিষ্টি কিন্তু মনে রেখো যে ব্যক্তি এই মাল সম্পদকে নীতি আসে লোভ সহকারে মালের মোহাব্বত তীব্রভাবে তার মধ্যে থাকে এবং অবৈধ বৈধ কোনো চিন্তা করে না মনে রেখো এই মাল তার জন্য কল্যাণের কারণ হবে না আর যে ব্যক্তি মাল নিতে আসে এত মোহব্বত ঢুকে নি মালের জন্য তার এত মোহ সৃষ্টি হয় না বকিরি করবে না হালার হারামকে বেঁচে চলবে তার জন্য আল্লাহ মাল মালের মধ্যে খায়ের বরক দান করবে তারপরে তিনি বললেন যে হাকিম মানে রেখো এই উপরের হাতটি নিচের হাত থেকে ভালো এবং এই নসিহাত শোনার পরে হাকিম তখন বলেছিলেন ইয়ারাসুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আল্লাহর কসম যিনি আপনাকে পাঠিয়েছেন হক ওয়াহি সহকারে রেসালাদ সহকারে সে আল্লাহর কসম আমি আর কোনোদিন আপনার পরে আর কারো কাছে হাত পাতবো না এই আমার শেষ পরে তিনি আর মৃত্যুর আগেই কারো কাছে আর হাত নি বাইতিল মাল থেকে আর নিতে আসেননি আবু বাকরদ্দাহ আনহু হাজিসের শেষ অংশ আমরা এখন আজকে শুরু করব। উনি যখন খলিফা হলেন বাইতিল মালে দায়িত্বে নিলেন উনি চিন্তা করলেন বেশ কিছু বাইতের মালে সম্পদ এসে গেছে এখন তিনি বন্টন করবেন অনেকেই দিলেন উনি বলেন আমার জানামাতে হাকিম তো দরিদ্র মানুষ হাকিমকে দেখি না কেন তিনি খবর দিলেন হাকিমকে আসতে বলো তার একটা অংশ আছে সে নিয়ে যাক হাকিম মেসেজ পাঠালেন খবর পাঠালেন যে আমি আল্লাহনবীর কাছে কসম করেছি আমি আর কারো কাছ থেকে কোনো সাহায্য নেব না আমি আর হাত পাতবো না আমি স্বাবলম্বী হব আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব আমার কষ্ট হলেও আমি ম্যানেজ করার চেষ্টা করব। কাজেই আমি আর দুনিয়া যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমি আর হাত পাতবো না নেবো কারণ উপরের হাতটা ভালো নিচের হাতের তুলনায় আমি আমার হাতটাকে খারাপ করতে চাই না কি হিম্মত করেছেন দেখছেন আজকে আমাদের যারা হাত পাতে অনেক সময় ঠেকা কারণে পাতে আমরা বুঝি আল্লাহতালা আমাদেরকে দিতে বলেছেন আমরা দেব কিন্তু অনেক মানুষের হাত পাতার একটা অভ্যাস হয়ে গেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনারা যদি কেউ মক্কা মদিনা গিয়ে থাকেন হজে গিয়ে থাকেন ওমরা গিয়ে থাকেন দেখবেন এমন কিছু লোকজন আছে। মক্কা শরীফে আপনি এবারতে আছেন মদিনা শরীফে আছেন কোনো কোন অঞ্চলের আমি সে অঞ্চলের সে এলাকার সেই দেশের নাম বলব না তারা কানে কানে এসে সৌদি পুলিশকে ভয় করে লুকে লুকে বলবে যে আপনি কোথেকে এসেছেন খুব খাতির লাগাবে আপনার সামনে খুব দয়া মায়া করে কথা বলবে বলবে যে আমি তো অমুক দেশ থেকে এসেছি আমার পাসপোর্টটা চুরি হয়ে গেছে আমার টাকার থলেটাও চুরি হয়ে গেছে এরপরে অনেক সময় পকেট কাটা দেখাই নিয়ে আসে পকেট মার আমার পকেট কেটে টাকা নিয়ে গেছে কিন্তু এটা প্রতারণা ধোকা এ হার সরিপে অবশ্য ধোকা দিচ্ছে এমনকি আপনার থেকে নয় কত লোক থেকে নিয়ে তারা মালদার হয়ে যাচ্ছে হারাফাতের ময় জানে সেখানে গিয়ে মানুষ যখন হজের সময় আল্লাহ তালার কাছে কী প্রার্থনা করে আরাধনা করে সেখানে গিয়ে এরকম লোককে পাওয়া যায় ওখানে জেনুইনলি ইন নিড এখান থেকে গেছে এরকম লোক আর হাতের মাঝে না আপনি পাবেন না সেখানে গিয়েও তারা ক্যাম্পে ক্যাম্পে টেন্টে টেন্টে গিয়ে এগুলোর জন্য তার হাত পাতা শুরু করে দেয় একবার একজনকে আমি ধরলাম আমি তুমি বসো এখানে তোমার কী হারিয়েছে কোথায় পকেট মারা গেছে তুমি থেকে এসেছ এখন আমি পুলিশ যাব তোমাকে খবর দেব যদি তোমার ঘটনা প্রমাণিত হয় তোমার চাওয়া লাগবে না আমি এখন এই অনেকের থেকে তোমার জন্য আদায় করে টাকা এখানে জমা দেব। যে এই কথা বলেছি এই দৌড় যে দৌড় আর দেখা গেলো না দৌড়ই বহু দূরে চলে গেছে পুলিশের ভয়ে তার মানে সে নকল দুই নম্বর জেনুয়েনলি যদি কারো এরকম পকেট মার হয় তাহলে তার জন্য ব্যবস্থা আছে তার জন্য পুলিশ তাকে অ্যালাউ করবে বা কারো কাছে চাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তাকে সুযোগ দেবে তাহলে এই যে মানুষের মধ্যে এরকম আছে আমার মনে আছে আমাদের দেশেও এরকম এক ঘটনা ঘটেছিল বিভিন্ন সময়ে টাইম টু টাইম লোকেরা আসে কোনো এক শহরে আমি ছিলাম আমি বললাম যে ঠিক আছে আপনার যদি এরকম অবস্থা হয় তাহলে মসজিদের মধ্যে দানিয়ে বলে ফেললো তার একটা দুর্গতির ঘটনা জোহর পরে যে আমারই ই হয়েছে সে হয়েছে আমি সব ঘটনা বলছি না বিরাট একটা ডিজাস্টার হয়েছে দুর্ঘটনা ঘটে গেছে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে সবাইকে নিয়ে সে পথের ভিকারি হয়ে গেছে পুরো ঘটনা আমি এখন ভুলে হয়ে গেছি প্রায় চল্লিশ বছর আগের ঘটনা বা তিরিশ বছর হবে যে যদি ঘটনা ঠিক হয় তাহলে আপনি এই কাগজপত্রগুলো নিয়ে কালকে জোহর সময় এখানে আসবেন আমি জিম্মাদারে নিলাম আপনার টাকা আমি জোগাড় করে দেব ঠিক আছে কালকে আসবো কার আসিনি একাধিক ঘটনা আমি পেয়েছি লন্ডনের মসজিদে নিউ মুসলিম সেজে ফতে ইসলাম কবুল করছে আল্লাহ ভালো জানে এসে বিভিন্ন মসজিদে গিয়ে হাত পাতে এমন এমন কাহিনী বানায় তার কাহিনী ছিলাম আপনার চোখের পানি আসবে আমি তো একবার সব মুসলিদ্দেরকে নিয়ে উঠাই দিলাম তাকে অনেকগুলো টাকা কিন্তু পরে আমি খবর পেয়েছি সে বিভিন্ন মসজিদে গিয়ে কাজ করেছে এরপরে তিন মাস না ছয় মাস পরে আবার এসেছে তখন আমি তাকে আচ্ছা করে পাকড়াও করেছি এরপরে চট করে পালিয়ে চলে গেছে কিছু মানুষের এরকম হয়ে যায় তারা হাত পাতার রাস্তা চিনে ফেলেছে এবং খুব সহজ মানুষকে ধোকা দিয়ে তারা এরকম করে এই ধরনের ফকির পৃথিবীর বিভিন্ন দেশে আছে দেখবেন তাদের কাছে বেশ পয়সা করিয়াছে কিন্তু সারাদিন খয়রা চলে যায় আবার কিছু তো আছে আপনারা জানেন যে ফকির বানায় হাত পা ভেঙে দিয়ে তাদেরকে লুলা ল্যাংড়া করে ফেলে তাই না এবং এদেরকে বিভিন্ন রাস্তার মোড়ে জাংশনে বসিয়ে রাখে এমন কি আরব দেশেও কোনো কোনো সময় নিয়ে যায় মক্কামুদ্দিনে হজের সময় ওদেরকে নিয়ে বসাই রাখে এদের পিছনে বিরাট ইনভেস্টমেন্ট আছে একটা চক্র আছে এরকম করায় তাদেরকে দিয়ে পশা উঠায় এবং এগুলাকে এজেন্টরা পরিচালনা করে তাদেরকে সামান্য কিছু দেয় বাকিটা এজেন্টরা আত্মসাত করে আফসোসের বিষয় হচ্ছে যে অনেক দেশে আপনি এত ফকির দেখবেন মানে সীমার বাইরে সীমার অঙ্গন মুসলমানদের মধ্যে বিশেষ করে এটা থাকা ঠিক না এত কথা কোরআন হাজি বলা হয়েছে কাদেরকে সেখানেও এত ভিক্ষা এত ভিক্ষুক এত ফকির এটা চিন্তা করা যায় তো আবু বাক্লা তালু ডাকলেন হাকিম এবিল হেজামকে তিনি রাজি না মোটেই রাজি হলেন না তিনি আসলেন না সাড়া দিলেন না এরপরে হজর ওমর ফারুক রাজিউল্লাহ তালা আনহু তিনি খলিফা হলেন খলিফা হওয়ার পরে উনি আবার যখন বাইতুল মাল থেকে গরিবদেরকে অস্বচ্ছলদেরকে বন্টন করার জন্য লিস্ট বানালেন সেখানে হাকিম আজামের জন্য একটা অঙ্ক বরাদ্দ করলেন যে তিনিও মোস্তাহেদ তাকেও দিতে হবে একটা অ্যামাউন্ট দেয়াবার খবর দেওয়া হলো উনি আসেন না তিনি কয়েকবার চর্চা করলে লোক পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসার জন্য তিনি আসবেন না নেবেন না পরে অমর রাজতলা আনহু দেখলেন যে হাকিমের যতটুকুন তার স্বচ্ছলতা আছে বাইতল মালে যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ অনুযায়ী তিনি পান পাওয়ার উপযুক্ত এবং অন্যান্য অন্য সাহাবিরা যারা তার লেভেলে আছে তারাও পাওয়ার উপযুক্ত তিনি সেই হারেই ওনার জন্য বরাদ্দ করেছেন এখন এই বেচারা না নিলে তার বরাদ্দটা তো উনি আল্লাহর কাছে থেকে জানেন কিনা উনি চিন্তায় আসেন যে তুমি সে না বলেছো তুমি তাকে দেও নাই কেন ভালো করে কারণ তার হক হয়ে গেছে বাড়তির মানে ভালো পয়সা এসেছে তার মানে সবাই পাচ্ছে সে অনুযায়ী ওনার কোটা বরাদ্দ হয়েছে কিন্তু হাকিম কিছুতেই নেবেন না তিনি এমন লেসন গ্রহণ করেছেন সবহান পরে অমরাদের তু বললেন লোকদেরকে হে লোকেরা ইন্নি উম ইয়া মা হাকিম হে মুসলমানরা আমি তোমাদের সবাইকে সাক্ষী বানাই হাকিমের ব্যাপারে যে আমি তাকে ইনি আলিদ আলহি হাকুমিন হাদ আল ফাই এই বাইতের মাল থেকে আমি তার জন্য যে অ্যামাউন্ট বরাদ্দ করার কথা আমি বরাদ্দ করেছি আমি তার কাছে লোক পাঠিয়েছি আমি তাকে দেওয়ার জন্য সকল চেষ্টা করছি ভাইয়া বা আনিয়া হুদাহু কিন্তু সে ডিনাই করছে সে নেবে না নেবে না সে অস্বীকার করছে কিছুতেই নেবে না আমি তোমাদেরকে সাক্ষী বানাই গেলাম আল্লা তালা যদি আমাকে জিজ্ঞেস করেন তোমরা তার সাক্ষী হয়ে যা বা আমি চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য কিন্তু সে কিছুতেই নেবে না ফালামিয়ার যা হাকিম আহাদান মিনান্নারসুল্লাহ সাল্লাসাল্লাম হাত নবী করিম সাল্ল আসালামের পরে হাকিম এমন হেজাম তার কথাটাকে ঠিক রেখেছেন ইন্তেকালের আগ পর্যন্ত তিনি কারো কাছে আর কোনো দিন হাত নি। এই হাকিম দরিদ্র হওয়া সত্ত্বেও রাজি আল্লাহু আনহু অসচ্ছল হওয়া সত্ত্বেও তিনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন আমাদের সমাজে এরকম হাত যে এত লোক আছে তারা কি সিদ্ধান্ত নিলে নিতে পারবে না অনেকেই চাইলে উপায় আছে কিন্তু অলসতার কারণে চিন্তা করে না এই পেশাতে তারা হ্যাপি হয়ে গেছে কিছু লোক আছে তারা হয়তো একদম অসহায় তাদের শরীরেও শক্তি নাই কোনো উপায়ই নেই তারা সেদিকে হাত পাতা ছাড়া কোনো গতি নেই কিন্তু যারা একটু চেষ্টা করলেও পারে তারা কেন একটু লেসন গ্রহণ করে না চেষ্টা করে না এগিয়ে আসেন। আমরা শাহবাজার থেকে এই যে স্পিরিটটা শিখলাম এই স্পিরিটটা যদি আমরা মনে করেন এই একটা বিষয় শুধু নয় যে কোনো বিষয় যখনই তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া হয়েছে তখনই তারা যে লেসন নিয়েছেন অনেক বিষয় আমরা এখন একটা বিরতের দিকে যাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 দেখুন রিয়াজু সালেহীন আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে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 অনেক বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পূর্বে আমরা হাকিম এবং হেজা আমরা যে আল্লাহ আনহুর বাইতির মাল থেকে আর হাত পেতে নেবেন না কিছু এমন কি দিলেও নেবেন না উপরের হাতটা ভালো নিচের হাতের তুলনায় এই লেসন তিনি নিয়েছিলেন সে আলোচনা ধারাবাহিকতা আমরা ছিলাম যে হাকিম কিভাবে কুইকলি লেসন নিয়ে ফেললেন একটি লেসনই যথেষ্ট হয়ে গেল তার জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়ার জন্য এরকম অনেক ঘটনা অনেক বিষয়ে সাহাবিদের মধ্যে পরিবর্তন এসেছে ওনার ভুল করে ফেলেছে। ধরিয়ে দেওয়া হয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে ওনারা সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছেন সংশোধন করে ফেলেছে। আবুদার রাজু আল্লাহ আনহু একদিন বেলাল রাজি আল্লাহ আনুর সঙ্গে ওনার একটু কথা হলো কথা কাটাকাটি হলো কথা কাটাকাটি আমাদের মাঝে মাঝে হয়ে যায় বন্ধু বান্ধবন্ধু হয়ে যায় সাহাবিরা দুইজনে উঁচু মানের সাহাবি তারপরেও কথা কাটাকাটি হয়ে গেছে ওনারা তো মানুষ ওনারা তো আর না মাসুম না তো এখন রাগের মাথায় বিরক্ত হয়ে চট করে একটা অন্যায়ের কথা বলে ফেললেন আবু দা রাদ আল্লাহ আনহু ইয়া ইবনা হে কালো মায়ের বা ইবনাল আসওয়াদ কালোর সন্তান তার মানে তোমার মা বাবা কালো ছিল বেলা রাদ আহ কালো ছিলেন এই যে কালো রঙের বর্ণের কথা বলে একটা ওনাকে কষ্ট দিয়ে একটা আঘাত করলেন বেলা রাদে আল আনহু গিয়ে নবী করিম সাল্লা কাছে অভিযোগ করলেন ইয়া রাসুল্লাহ আপনার সাহাবি আমাকে এই কথা বলেছে রাসুল্লা সাল্লা সঙ্গে কষ্ট পেলেন আবুদার রাদের আনহুকে ডেকে পাঠালেন বলে তুমি কি করেছা আবু ধার এই কথা তুমি ইসলাম কবুল করার পরে এই কথা বলতে পারলে তুমি এমন একটি লোক তোমার ভিতরে এখনো জাহেলিয় থেকে গেছে ইসলাম কবুল করলেও তোমার ভিতরে এখনো বর্ণবাদের মতো জাতি বিদ্বেষের মতো একটা খারাপ অভ্যাস রয়ে গেলো এই বর্ণ ধরে তুমি গালি দিতে পারলে আবুদার রাজেউল্লাহ আনহু রিয়েলাইজ করলেন রিগ্রেট করলেন অনুতপ্ত হলেন বেলাল রাজু কাছে ক্ষমা চাইলেন নিজে মাটিতে শুয়ে গেলেন শুয়ে নিজে বললেন যে বেলাল যে মুখ দিয়ে তোমাকে কথা বলেছি অন্যায় কথা বলেছি তোমার পা দিয়ে তোমার জুতা দিয়ে আমার গালের মধ্যে কতক্ষণ মারাও তুমি অন্যায় কথার প্রতিশোধ তুমি আদায় করো মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যে সংশোধনের মেন্টালিটি চলে আসলো এভাবেই সাহবাইকে আমি কেউ ভুল ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যেতেন আমাদের মধ্যে এই ট্যান্ডিসিটা আসে না আমরা ভুল করলে জিদ করতে থাকি আবার তর্ক কন্টিনিউ করি আমরা গিভ আপ করি না আমরা কম্প্রোমাইজ করি না আমি উপরে থাকতেই হবে কথা দিয়ে উপরে থাকতে হবে আমাকে সাহবাইকার আলহিম আজমাইন আমাদের জন্য অনেক দিক থেকেই বাস্তব উদাহরণ রেখে গেছেন নবী করিম সাল্লাম পরে আমরা ফেরত আসি যে এই যে ভিক্ষাবৃত্তি ইসলাম এত অপছন্দ করেছে আমাদের সমাজে যত ভিক্ষুক আছে আমরা কি চাইলে তাদেরকে কমাতে পারি না এক নম্বর হচ্ছে আমার মনে হয় অনেক ভিক্ষুক আছে এই বেচারাদের কাছে কিন্তু এই হাদিসটা যদি পৌঁছানো হয় স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে জন্য সিহাদ করা হয় ভিক্ষাবৃত্তির ব্যাপারে তাদের একটু বোঝানো হয় একটা পরামর্শ দেওয়া হয় যে তুমি কি করতে পারো তোমার কি যোগ্যতা আছে তুমি কিভাবে তোমার হাতটাকে উপরের হাত বানাতে পারো আলিয়াদুর আলিয়া খাই আলিয়াদিস সোফলা কোন কাজ করতে পারবা বা একটা চাকরির সন্ধান দেওয়া হয় বা কয়েকজনে মিলে তাকে একটা ছোটোখাটো পুঁজি দিয়ে একটা ছোটো খাটো ব্যবসা ধরিয়ে দেওয়া যায় কি না ওই বাচ্চারাকে ট্রেনিং দেওয়া তাকে শিক্ষিত করা তার মধ্যে একটা জজবা নিয়ে আসা এটা মোটিভেশন ক্রিয়েট করা যে ভিক্ষাপৃত্তি ভালো কাজ না এই ব্যাপারে তার মধ্যে ঘৃণা সৃষ্টি করা যেভাবে রসুলুল্লাহ সাল্লাম হাত পাতার ঘৃণা সৃষ্টি করলেন হাকিমের মনে এইটা আমরা করতে পারি কিনা কোনো কোনো ক্ষেত্রে করলে আপনি সফল হয়ে যেতে পারেন এখন ভিক্ষুকে আপনি কমাতে পারবেন কোন কোনো সময় একটা মসজিদের পাশে গেলে আপনি দেখবেন যে এত ভিক্ষুক আপনি কাকে খয়রার দিবেন আপনি চিন্তা করতে পারেন না একজনকে দিলে দশজন আপনাকে ঘু করে ধরছে এটা কেন হল শুধু অভাব নয় অভাবের সঙ্গে স্বভাবও নষ্ট হয়ে গেছে তাহলে স্বভাব ঠিক করার জন্য যদি আপনি পান সুযোগ হয় আমরা চেষ্টা করা দরকার যারা ভিক্ষাবৃত্তিতে নেমে গেছে তাদেরকে আমরা নসিহত করতে পারি তাদের স্বভাবের পরিবর্তনের জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য কোরআন হাজিজ থেকে নিয়ে তাদেরকে স্বাবলম্বী হওয়ার যে ফজিলত আছে এটা বয়ান করি ভিক্ষাবৃত্তির যে কুফল আছে এটা আমরা তাদেরকে বলি আপনি যদি হানড্রেড পার্সেন্ট সফল না হন ফিফটি হতে পারেন ফিফটি না হলে টোয়েন্টি হতে পারেন টেন হতে পারেন আপনি যদি একটা লোককেও ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে দিতে পারেন তার জীবনে আপনি অনেক বড় কল্যাণ তাকে দিয়ে দিলেন এভাবে করে আমরা ভাবে কিছু দায়িত্ব পালন করতে পারি এবং আমি বিশ্বাস করি অনেক ক্ষেত্রেই ইমানি দুর্বলতা জ্ঞানের কমতি ইসলামের এত সুন্দর কথাগুলোকে না জানার কারণে অনেক লোক ভিক্ষাবৃত্তির মতো এরকম পেশায় চলে আসে। এটা আসলে ভিক্ষুকের কথা ভিক্ষুক ছাড়াও হাত পাতা কেউ আমাকে দেবে আমি কারো কাছে নেব কেউ আমাকে দেয় কি না কিছু এই নেওয়ার অপেক্ষায় অনেকে থাকে বিশেষ করে যারা প্রবাসে থাকেন বিভিন্ন দেশে ভালো চাকরি বাকরি করেন বা বিদেশে অনেক দিন থাকে প্রবাসে আছেন দেশে গেলে দেখা যাবে যাদের আত্মীয় স্বজন সব চাইয়ে থাকে তার কাছে কী পাবে কত পাবে কোন কথা বলে তার কিছু টাকা নিয়ে যাবে এটা কিন্তু একটা কমন প্রায় অনেক প্রবাসীরা অভিযোগ করে যে দেশে গেলে মানুষের জালায় বাড়িতে একটা দিন নিশ্চিত থাকতে পারি না এত লোকের এত আবদার নিয়ে আসে এই জেনারেল টেন্ডেন্সিটাও ভালো না কেউ কাউকে যদি হাতিয়ে দেয় তহফা দেয় গিফট দেয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মানুষ তার থেকে নেওয়ার জন্য চাওয়ার জন্য পাওয়ার জন্যে যে লাইন লেগে থাকা এরকম করা এটা কিন্তু ভালো না এই হাদিস আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে যার এখন তো ঠেকা নাই কেন আমি হাত পাতব কেন অন্য আমাকে চালাবে বিশেষ করে অনেক প্রবাসী লোকেরা আছে তাদের ভাই ব্রাদার আত্মীয় সজন অপেক্ষায় থাকে তারা কোনো কাজ করবে না আমার চাচা আছে পশা দেবে ভাই আছে সে নিজে অলস কাজ করবে না ভাতিজা আছে কাজ করবে না শুধুমাত্র বসে থাকবে তাকে একজন খাওয়াবে এটা ভালো না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমরা যেন স্বাবলম্বী সবাই হতে পারি এবং সবাইকে স্বাবলম্বী করার জন্য আন্দোলন করতে পারি সংগ্রাম করতে পারি এবং একটা অনেক ক্ষেত্রে এটাও শোনা যায় কিছু কিছু আল্লাহ রসুল বলেছেন যে চলে গেছেন তো কি করে জান্নাতে গেল আখের আগে একটু জানাচ্ছি প্রার্থ এসেছে যে অনেক হাজি সে পাওয়া যায় যে অমুকে ভালো কাজ করে জান্নাতে চলে গেছেন আরও এক্সাম্পল আসছে যেমন রসুল্লা সাল্লাহ সাম মেয়েরাজে গিয়েছেন জান্নাতের সিন দেখেছেন যাহার নামে শাস্ত্রী হচ্ছে এগুলোর দৃশ্যগুলো দেখেছেন তো এগুলো তো অনেক পরকালে অনেক পরে হওয়ার কথা আগে দেখলেন কেমনে কাল আমাদের কাছে তিন কাল একটা হচ্ছে মানুষের সৃষ্টি হিসাবে আমাদের কাছে তিনটা কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল তিনটার মধ্যে বিশাল পার্থক্য আছে কিন্তু আল্লাহ তালার কাছে সব এককাল কোনো অতীত নাই ভবিষ্যতে নাই সব এক এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে যা ঘটে এবং ঘটছে এগুলো সব জান্ন জাহান্নাম সব কিছু গায়েব কিনা সব কিছু গাইব গায়েব মানে অদৃশ্য যেগুলা আমরা দেখার কথা নয় দেখতে পাচ্ছি না আমরা এই দুনিয়াতে যা কিছু আছে শুধু তাই দেখি এর বাইরে আমরা কিছুই দেখি না সে বাইরের হিসাবটাকে আমরা দুনিয়ার মতো হিসাব করি হিসাব মিলবে না একটু আগে যেটা বলেছি ওই জগতের হিসাব ওই জান্নাতের হিসাব ওই কালের হিসাব ওই গায়েবির হিসাব অন্য জিনিস সেগুলো আল্লাহ তালা কাছে যেহেতু তিনকাল নাই সব এককাল কিভাবে ঘটে কেমনি ঘটে সেটা আমরা জানার মতো আমাদের ব্যবস্থা নেই আমাদের একই করতে হবে যা কিছু আল্লাহ এবং তার রসুল বলেছেন সব ঠিক ঠিক বলেছেন এই যে অনেক কিছুই আছে যে মানুষ মরে গেলে আবার জিন্দা হবে কেমনি কাফেররা প্রশ্ন করতো ঠিক কিনা যে কেমনি চিন্তা হবে এটা কিভাবে বুঝবেন আপনি আল্লাহ তালা মরা মানুষকে চিন্তা করেন কেমনি তিনি পারবেন তো গাইব সংক্রান্ত যত খবর এসেছে জন্নাত হোক জাহান্নাম হোক হাস ময়দান কী হবে দৃশ্যগুলো যেগুলো এসেছে সবগুলো গাইবের অন্তর্ভুক্ত আমরা শুধু আল্লাহ আিল গাইব একটা অবিল আখেরাতে হুম ইউ কেনুন আখেরাতের উপর প্রতি তাদের ইয়াকিন আছে এগুলো আমরা একই করি বিশ্বাস করি কিন্তু এগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় এটাও আমরা জানি যেহেতু আল্লাহ তার আসুন খবর দিয়েছেন কোরআনে আসুক হাজি আসুক এগুলো সত্য এখানে ইমান আমাদেরকে এদিকে ধাবিত করবে বাকি প্র্যাকটিক্যালি গায়েব সব আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না সেটা রবুল্লা আলমিনের কথা বিশ্বাস করে আমাদের থাকতে হবে শুধু একটাই চিন্তা যে আমি জাহান নাম থেকে কি বাঁচতে পারবো আমি জান্নাতে যেতে পারবো কি না ওইটা হলো বড়ো প্রশ্ন ওই চিন্তাই আমাদের মূল চিন্তা আর আল্লাহ এটা কেন করলেন ওটা কেমনি হবে যেটা কোরআন এবং হাদিসে আসে নাই এটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দেই তার কুদরাতের কোনো অভাব নাই কী করি সম্ভব হয় রসুল্লা সাল্লাম এই জমানায় এই দুনিয়ায় ছিলেন মেয়েরাজে চলে গেলেন সেখানে বহু সময় কাটিয়েছেন আল্লাহ তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে তারপরে ফেরত এসেছেন এত লম্বা সফর কেমনি করলেন আবার বাইতে মাখতেছেন নবীদেরকে উনি নামাজ পড়িয়েছেন কোথায় এত সময় পাওয়া গেল এক রাতের ভিতরে কেমন এতগুলো হয়ে গেল কেমন সম্ভব হয়েছে আল্লাহ তালার কুদরতের অভাব নাই আমাদের জ্ঞানের কমতি আছে আমরা পারব না ওইটা এখন বুঝতে কিন্তু আখা সব বুঝে আসবে সেদিন আর এই প্রশ্ন থাকবে না দর্শক মন্ডলী আজকের আলোচনার আমাদের সমাপ্তি এখানেই হয়ে যাচ্ছে অবিল্লি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলিহাসাল্লামের সন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আমি জানি আপনারা দেখছেন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 ভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি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 शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे देशे भी